আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাত ওয়সালাম আলহ রসুলিল্লাহ ওয়াল আলহি ওয়াসাহবিহি আজমাইন আমাবাদ সম্মানীয় দর্শক মণ্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পৃথটিভি বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি দলগতভাবে একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে ইসলাম ও আজকের মুসলমান অর্থাৎ ইসলাম সত্যিকারের কি চেয়েছিল চেয়েছে এবং বর্তমানে আমরা ইসলামের নাম দিয়ে কি করছি এবং সেটা সত্যিকারের মুসলমানিত্বের পরিচয় কিনা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে এক একটা বিষয়ের উপরে লক্ষ্য করে আলোচনা করে চলেছি তবে আমরা ঠিক ওই রকমই আজকেও একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব তবে আমাদের স্টুডিওতে যে অতিথিরা এসছেন তাদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই তারপরে আমরা আমাদের নির্দিষ্ট আলোচনা ইনশাল শুরু থেকে শুরু করছি আমি এবার চলে যাচ্ছি আমার বামপাসে যিনি রয়েছেন শেখ আপনি আপনার পরিচয়টা একটু বলুন আমি আমাদের একজন ভাই মোহাম্মদ আমি ইসলামের দৃষ্টিতে একজন ছাত্র এবং পেশাগত দিক থেকে একজন ডাক্তার আমার নাম ডাক্তার মোহাম্মদ শরিফুল ইসলাম আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকে যে ইসলাম সব সময় চায় মানুষের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা সুখ স্বাচ্ছন্দ্য গড়ে উঠবে একে অপরের প্রতি কেউ অন্যায়ভাবে জুলুম অত্যাচার করবে না কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে বসবাস করছি বা যে সময়টা যে যুগটা আমরা এখন অতিবাহিত করছি সেটা এমনই একটা যুগ যে এই যুগে মানুষ একে উপরে জুলুম অত্যাচার অবিচার অন্যীভাবে পড়ে চলেছি তাহলে এই ব্যাপারে ইসলাম কি চেয়েছিল ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে যে একজন মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করা অত্যাচার করা সেটা শরীয়তের দৃষ্টিতে কতটা গুণা এবং এই জুলুম অত্যাচার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি তাহলে পৃথিবীতে একে অপরের নেইভাবে তাকে সঠিক যে এসান বলা হয়েছে জিজ্ঞেস করছি যে এই যে অবিচার বা অন্যায় আমাদের সমাজটাকে এত গ্রাস করে রেখেছে তাহলে এই অবিচারের মধ্যে কি কারণ বা বাস্তব জীবনের সাথে আপনি কিভাবে লক্ষ্য করছেন এই অবিচার গুলো সর্বপ্রথম কথা হচ্ছে এই যে জুলম এমন একটি ঘৃণীত অভ্যাস যে সেটা মানুষকে কোনো দিন সুখ দেয় না বরং মানুষের কাছ থেকে সুখ কেড়ে নেয় এবং এটাকে আমি ঘৃণীত বললাম এই জন্যই যে আল্লাহ রবুল আলমিন নিজের অস্তিত্বের জন্য যে সমস্ত গুণ সেগুলোকে তিনি ধারণ করেছেন এবং যেগুলো বধগুণ সেগুলো থেকে আল্লাহ রবুল আলমিন পবিত্র সেহেতু তিনি কোরআনে করিমের ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছেন ওমা আনা বেজাল্লাদ আমি কোনো বান্দার উপরে একটা রতি পরিমাণে জুলুম করি না তাহলে এই এটা হচ্ছে ঘৃণা সুতরাং জুলুম অবিচার অন্যায় যেখানেই থাক যেই রূপ নিয়ে থাক এবং যে যার উপরেই করুক না কেন জুলুম অবিচার এবং অন্যায় এটা ঘৃণিত এবং নিন্দনীয় এবং এর উল্টো দিকে আল্লাহ রাবুল আলমিন এ কথাটাই বলছেন যে এই জুলুম যেন না হয় বরং তার উল্টো অর্থাৎ এক অপরের উল্টো যে জিনিস আছে আমরা যেন আদল অর্থাৎ ইনসাফ কায়ে করি কাউরি উপরে জুলুম না করি তো জুলুম ঘৃণিত বলেই তো আল্লাহ রবুল আমাদেরকে এই তালিমটা দিলেন এবার এটা নানান রকমের সংজ্ঞা আমরা তে পারি আচ্ছা সেই সংজ্ঞাতে আমি আসছি আমাদের শেখ সাহেবের কাছে একটু শুনে নিজের বা একটু ব্যক্ত করুন যে কিভাবে আমরা একে অপরের প্রতি জুলুম করছি এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি সে বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করলে আমাদের শ্রোতারা উপকৃত হবেন একটা কুস্বভাব যেমন আমরা কোরআনায়াত থেকে শুনলাম আল্লাহ রুবুল্লাহ আলমিন তিনি জুলুমকে নিজের নাপসের ওপরে হারাম করেছেন হাদিসে কুদ্সিতে বর্ণিত হয়েছে এভাবে যে আমি আমার নাপসের ওপরে জুলুমকে হারাম করেছি এবং হে আমার বান্দগণ তোমরা আপসে জুলুম অত্যাচার করবে না তার বোঝা যাচ্ছে এই আচরণটা অর্থাৎ জুলুমটা আল্লাহ রবুল্লাহ আলমিন নিজের ওপরে হারাম করেছেন এবং আমাদেরকেও জুলুম করতে নিষেধ করেছেন জুলুম যদি করা হয় से ही मानुषर मध्य जर मध्य कोकम भाव भलोबासा थकबेना तर मध्य कोकम शांति बजाय थकबेना से जो अल्लाह राबुल्ला आलमीटा आराम कर दिए एन जदि बर्तमान अवस्था दिखे तक देखी तब देते पा जुलूम अनेक भावे जुलूम हो तो कार शर शक्ति आज दुरबल मानुष के थप्पड़ मेरे से अन्या भावे चले गल से दुर्बल मानुष्ट तरह प्रतिशत नीते एक जुलुम शारिकुम आलो आर्थिक जुलुम आपनारे कलम आपनी दुरबल हम शारिकी सबल हम अपनार कलम जोर आलमे जोर थार कारण अपनी आर जुलूम करलें क्षट ना कर दिए अन्य पथे अपनी से चप दिए जेटा के बला जाए घुष व आो अच्छू अथवा আমি একজন যোগ্য প্রার্থী শিক্ষকতার জন্য অথবা অন্য কাজের জন্য তাহলে এই ক্ষেত্রে আপনি এখানে জুলুম করলেন আর জুলুমের অর্থ হলো ওই যে বাদ উসাইরি ফিরাই মহাল্লিহি যে স্থানে কোনো জিনিসকে না রাখার নাম হচ্ছে জুলুম রাখলে সেটা জুলুম হয় না কিন্তু যথাস্থানে না রাখার জন্য সেটা জুলুম হয়েছে আল্লাহ রব আল কোরআনের মধ্যে বলেছেন সোয়াল্লুমানের মধ্যে বলছেন আল্লাহর সঙ্গে আর হক হচ্ছে তিনি একক ভাবে থাকবেন তার রবিয়াতে এবং তার অলহিয়াতে তার এবাদতে এবং তার প্রভুত্বে এবং তার গুণাবলিতে সব দিক থেকে তিনি একক থাকবেন এইটা হচ্ছে ন্যায্য তার স্থান কিন্তু তারপরে যদি তার স্থানে কাউকে অংশবাদী অংশ আমরা স্থাপন করি তার আলোকপাত করেছেন আমরা আমাদের সমাজ জীবনে যে সমস্ত দেখতে পাই তা আমাদের বাড়ি ঘরের কথাই বলবো আমরা আমাদের গ্রামেদের গ্রামের অবস্থা বলবো সেখান থেকে আমরা জুলুমের রূপরেখা গুলোকে দেখবো ধরুন একটা অধিকারী কোনো একটা জিনিস ন্যায্য পাবে কিন্তু আমি তার পাওনা পাওনাটাকে আটকে রেখেছি জি এবং এই আটকে রাখার কারণে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সে তার ন্যায্য পাওনা পাচ্ছে না তাহলে এর একটা রূপরেখা যে আছে নানান রকমভাবে ধরুন আপনার কাছে আমি কিছু টাকাই পাব আপনি তা আমাকে দিচ্ছেন না তাহলে এটা একটা জুলুমের অন্তর্গত ধরুন একটা বাড়িতে মানে ছেলে এবং মেয়ে আছে মেয়ের বিয়ের বয়স হয়েছে মেয়ের ইচ্ছা আছে যে আমার বিয়ে হয়ে যাক বা ছেলের ইচ্ছা আছে আমার বিয়ে হয়ে যাক কিন্তু বাবা মা দেখে আছে তার দিকে যে না এখন সময় হয়নি অর্থাৎ চাকরি বাকরি করে না কিংবা লেখাপড়া হোক ডিগ্রিটা হোক তারপর আমরা বিয়ে দেব। তাহলে আমরা এটাও এক ধরনের জুলম করে যাচ্ছি কারো আমার আওলাদের উপরে যে তারা যে জিনিসটার অধিকারী সেটা আমরা তাদেরকে দিতে যাচ্ছি না ছেলে একটা ভালো লেখাপড়া করতে পারে হয়তো দরিদ্র ছেলে প্রাইভেট নিতে পারে না সেই ক্ষেত্রে শিক্ষক মশাই বলেন কি যে যারা যারা আমার কাছে নোটস নেবে সে সমস্ত ছেলেগুলো ভালো নাম্বারে পাস করবে আর যারা যে সমস্ত ছেলেরা নোটস নেবে না নিজের ক্যালি এবং নিজের যোগ্যতাকে ব্যবহার করে অথচ সে যোগ্য অধিকারী যে নাম্বারটা ভালো পাবে তথাপি তাকে নাম্বার দেওয়া হয় না এরকম মন্দ ধান্দাগুলো হচ্ছে এবং শিক্ষা গ্রাউন্ডের মধ্যে আরও এই ধরনের কিছু অনাচার দেখা যাচ্ছে যে হয়তো সঠিকভাবে একটা ছেলে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি তথাপি তার খাতায় দেখা যাচ্ছে নাম্বারের বেলা ঠিক আছে অথচ আরেকজনকে দেখা যাচ্ছে যে না সে সঠিক উত্তর দিয়েছে তথাপি তার প্রাপ্তির মধ্যে দেখা যদি আমার হাজির একটু কম আছে সেক্ষেত্রে আমি এটাকে আমি বিস্তারিত আপনার কাছে শুনবো তবে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডল একটা বিরতির পর ইনশাল্লাহ আপনাদের সামনে আবার ফিরে আসছি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 सकाल छंगल्पित आलोचना जन्म नियंत्रण चिंताधारा शेख इब्राहिम जहांगीर आलम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 प्रत्येक नियतर निर्भरशील प्रत्येक मानसर तयत कर प्रथम खंड अहर सूचनाध्या The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. best to be with them They don't know about you i know about me I'm proud to some road in everywhere i see on tv people talking trash about me Watch Little Wonders at their best. Bishoy Shishura, Paraburthi Anushthana, Peace TV, Bangalaya. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Fira elam birotir por. Amra alo shana karchilam, je samushto zulum ba otta chaar. Eta kato boro zulum er porche seta apne ekto jodhi besedashan koren. এ ধরনের জুলুম আমাদের সমাজে অহরোহ ঘটছে এটা শুধু তো শিক্ষকতার দিক থেকে আমরা শুনলাম আপনি যদি দেখেন যে আপনার শুধু পরিবারের মধ্যে বা আপনার গ্রামের মধ্যে আপনার মেম্বার যারা রয়েছেন বা মোরল যারা রয়েছেন তাদের হাতে কিছু হয়তো সম্পদ আছে বা অন্য কিছু দায়িত্ব আছে সেগুলো আপনার যদি খেয়াল করে একটু দেখেন তারা তাদেরকে ওই সম্পদগুলো বা ওই জিনিসগুলো বেশি বেশি দেয় বা সহজেই দিয়ে দেয় যারা তাদের কথা শোনে এবং তাদের সঙ্গে ওঠো ওঠা বাসা করে আর দেখা যায় যে এমনও আসে অথবা বেসরকারি পক্ষ থেকে হোক যদি তখন তারা লিস্ট করে কাদের ওই সমস্ত মানে ফ্যামিলিদের যারা তাদের সঙ্গে ওষুধ আসা যাওয়া করে অথচ অতটা আর তার থেকে আরো বেশি আরো বেশি বেশি মানে আরো ন্যূনতম দরজায় এমন মানে দুরবস্থ লোক রয়েছে ওই গ্রামেই কিন্তু তারা সেই সমস্ত জিনিসগুলো পায় না এই যে তাদের সঙ্গে ওঠাবাসা করে না তাদের সঙ্গে যোগা আসা করে সেই জন্য আমি এগুলোকে আমি বলবটা জুলুম কারণ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আমার ইসলাম এত সূক্ষ্ম সুন্দরভাবে বলেছেন যে এই কথা বলেননি যে যে তোমার সঙ্গে ওঠাবাসা করবে তাকে দিয়ে দেবে আর যে বসবে না তোমার সঙ্গে আসা যাওয়া করবে তাকে দেবে না এরকম কথা বলা হয় নাই বলা হয়েছে আতি কুল্লা দি হাক্কিন হাক্কাহু প্রতিটি মানুষের যে অধিকার যে যেমন হক রাখে তার অধিকার তোমরা দিয়ে দাও এটা এটা হচ্ছে ন্যায্য বিচার তাছাড়া জুলুমের পর্বে আমরা আরও আসতে পারি এই যে মিরাজ। অনেকে দেখা যায় বাপের হাতে একটা লোকের তিনটে সন্তান বা পাঁচটা সন্তান তার মধ্যে দেখা যায় ছোটো ছেলেকে ভালোবাসে তিন বেগে যেমন লেখে দিল অথবা দুটো ছেলেকে বঞ্চিত করলো বা কম দিল এই ধরনের কম বেশি করা হয় অথবা এরকম হয় থাকে যে একটা লোকের দুটো স্ত্রী হয়তো যে ছোট স্ত্রী তার নামে সম্পদ লেখে দিলো আর বাকিটা যে বড়ো বড়ো যে মানে স্ত্রী প্রথম স্ত্রী তাকে কিছুই দিল না এই ধরনের যে লেখালেখি হয় আমরা দেখেছি ছেলের মধ্যে বিভাজন করেছে এই জুলুম আমরা দেখেছি সব চাইতে দুঃখজনক হচ্ছে মেয়েদেরকেও ন্যায্য মিরাজ থেকে বঞ্চিত করা হচ্ছে তার মানে এমন আমরা দেখেছি এমনও মানুষ ভালো মানুষ আছেন দুনিয়াতে যেনারা নিজেকে ভালো বলছেন এবং হজ সম্পাদন করতে যাচ্ছেন এইরকম ক্ষেত্রে উনারা দেখছি জমি বাড়ি তার রেখে যাচ্ছেন না নিজের নিয়ন্ত্রণে ছেলের নামে দিয়ে দিলেন মেয়েদের নামে জমি জামা নাই মেয়েদেরকে শুধু শান্ত নাকি তোরা ভাইদের বাড়ি আসবি দেখবি আমরা তো মৌথ হায়াতের মালিক আল্লাহ আমরা চলে গেলাম বিশাল বড় কাজে দেখে মনে হয় ও যেন মরতেই যাচ্ছে ও যেন হজ করতে যাচ্ছে না তিনি যাচ্ছেন একটা ভালো কাজে তাই না তখন আর যে সমস্ত বিধানগুলো গুলো আছে হজ ছাড়াও সেগুলো আপনার যথাসাধ্য খাবে মেনে চলার দরকার আছে আচ্ছা এটা আমরা তো দেখলাম যে এ পর্যন্ত অর্থাৎ নিজে নিজের উপরে জুলুম করছে হয়তো মানুষ অন্য মানুষের উপরে জুলুম করছে এটা কি আমরা যে আল্লাহ রবীন্দ্রের নামী বলেছেন যে এসা পর যদি দিনের আলোচনা হয় তাহলে সেখানে জেগে থাকাটা মন্দ কথা নয়। কিন্তু যদি দিন না হয় অর্থাৎ শুধু দুনিয়া হয় তাহলে সেখানে জেগে থাকাটা উচিত নয় অর্থাৎ রাত আল্লাহ রবুল্লা আলমিন করেছেন আমাদের আরামের জন্য তাহলে আমার আত্মা আমার দেহ আমার মন চাইছে যে রাত্রিবেলা আমি আরাম করি বিশ্রাম করি সেক্ষেত্রে হাজার হাজার আমি ভাই বোনকে দেখছি হাজার হাজার যুবক যুবতীকে দেখছি হাজার হাজার এইরকম বন্ধু বান্ধবকে দেখছি যে এশা খানা খাওয়া দাওয়ার পর তারা যথারীতি সিরিয়াল দেখার জন্য টিভির সামনে এসে বসে যাচ্ছে এবং তারা ঘণ্টার ঘন্টা বসে বসে সে সিরিয়ালগুলো দেখছে সেখান থেকে এমন কোন শিক্ষণীয় বিষয় পাওয়া যায় না তথাপি সেগুলো দেখে তারা কি তার নিজের মনের উপরে তারা কি তার নিজের চোখের সাথে তারা কি তাদের দেহের সাথে জুলুম করে না অবশ্যই এরা জুলুম করছে আমাকে আমি দুঃখের সাথে বলছি যে এই জুলুমের সীমানা মানুষ থেকে একটু উঠে গিয়ে মানে মানুষের পর্যায়ে থেকে সরে গিয়ে যদি আমি দেখি জীব জন্তুর ক্ষেত্রে সেখানে আমাকে বড় ব্যথা হয় একজন কৃষক তার দুটো গরুকে নিয়ে হয়তো হাল চাষ করতে গেছে মাঠে বেলা বারোটা হয়ে যাচ্ছে সে খা খা ধূপ রোদ মাটি ফেটে যাচ্ছে এইরকম অবস্থায় হয়তো এক ফোঁটা পানি ও নিচে তিনবার করে পানি পান করছে কিন্তু এই যে অবলা গরুগুলো তাদেরকে যে পানি পান করা সেদিকে ভ্রুক্ষেপ না করে ওকে কিছু মহিষ আছে যেগুলো দেখা যায় কুইন্টাল সেখানে অধিক মাত্রায় তাকে দিয়েছে এবং আঘাত আঘাতের পর আঘাত করে যাচ্ছে এগুলো আমাদের চোখে পড়ে আপনি দেখবেন যে একজন ব্যবসায়ী একটা খাঁচার ভেতরে ধরুন আসে দেয় যে সেখানে হয়তো সত্তরটা আশিটা নব্বইটা মুরগি আছে ওরা নিজেদের শ্বাস নেওয়ার কোনো অবকাশ পাচ্ছে না আর এক জীব বলেই কি তার সঙ্গে এইরকম অন্যায় করা যায় এইরকম কোনো সময় করা যায় না তাহলে এগুলো আমরা দেখছি আর সকালবেলা থেকে আলোচনার মাধ্যমে আমরা যেটুকু বুঝতে পারছি যে আমরা একে তো মানুষের সাথে জুলুম অত্যাচার করছি এবার যে গৃহপালিত প্রাণী যেগুলোকে আমরা পছন্দ করি গড়ে থাকে তাদের সাথে যে এই জুলুম অত্যাচার করছি তাহলে এইগুলোর আমরা সীমিত করবো না বরং সাধারণ জীবের উপরে জীব হালাল হোক অথবা হারাম হোক খাওয়া তার উপরে জুলুম করা এটা বিশাল একটা পাপ জুলুমের জন্য এটা বলবো না শুধু এর জন্য মানুষ জাহান্ন রয়েছে ইসলাম বলছেন সেই জন্য বিড়ালটা মারা গেছে আর তারই জন্য কি সে জাহান নামে গেছে তা বোঝা যাচ্ছে জুলুম থেকে এটা আরো একটা মানে উচ্চ ধাপে চলে গেলো যেগুলো অবলা জানোয়ার বা জীব রয়েছে তাদের অত্যাচার করার জন্য যদি ইসলাম আমাদের সাধারণ জীবের উপরে এত ময়া বা মামত করতে বলেছে কোয়া দেখতে পেল সে কোয়া থেকে পানি নিজে তুলে খেলো তারপরে যেমন সে আবার রাস্তা ধরলো দেখলো একটা কুকুরের জীব লম্বা হয়ে বেড়িয়ে গেছে তো ভাবলো যে আমি যেভাবে পিপাসিত হয়েছিলাম এই কুকুরটিও ঠিক সেইভাবেশিত হয়েছে তাই সে নিজের কি করল মুজা ভিজিয়ে সে তার মুখে পানি দিল আর আল্লাহর এই কর্মটা পছন্দ করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রসুল যদি কেউ জীবরূপে উপরে দেওয়া করে দয়া করে তাতেও কি আমাদের আজর আছে তখন তিনি বলেন শুধু জীব না বা শুধু কুকুর নয় প্রতিটি তাজা কলেজা অর্থাৎ যে যার মধ্যে জীবন আছে এই সমস্ত জীবদেরকে কেউ যদি সাহায্য করে কেউ যদি আমার মায়া করে তার মধ্যেও নেকি আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইসলাম আমাদের কত সুক্ষে বটেই এমন কি সাধারণ জীবের উপর বরং উদ্বুদ্ধ করা হয়েছে যে তাদেরকে যেন আমরা কি করি মায়া করি এবং তাদের সহযোগিতা করি এই বিষয়ে আরো যেমন আমরা এখানে বাড়িয়ে নিতে পারি কথা যে যে সমস্ত হালাল জানোয়ার তাকে আমরা জবেহ করে খাই তো সে সমস্ত জানোয়ারকে জবেহ করার কালে আল্লাহর আলমিনে এই নির্দেশ দিচ্ছেন যে জবেহ করার কালে তোমাদের ছুরিগুলো চাকুগুলো এতটা ভোতা যেন না হয় যে কাটতে গিয়ে সে জীবটা বেগ পাবে এবং তার প্রাণটা বের হতে দেরি হবে তার কষ্টটা বেশি হবে এমনটা যেন না হয় আহসানুল কিতলা আহসানুল কিতলা তার মানে জবে করার টাইমেও আমাকে কি দেখাতে বলা হয়েছে জাতীয় দ্রব্য তার ভক্ষণ করে যাতে তার নফসের উপর অত্তেচার হয় যেমন সে গায় পান করা বা আরো কিছু গাঁজা খাওয়া ইত্যাদি ইত্যাদি আল্লাহর পান করা আল্লাহর আলমিন আমাদেরকে এত সুস্বাস্থ্য দান করেছেন তারপরেও অনেক মানুষকে দেখা যায় এই সুস্বাস্থ্যটা নষ্ট করেন ওই সমস্ত জিনিস ভক্ষণ করে আমরা জানি এখন নতুন বিজ্ঞানে ধরা পড়েছে যে সিগারেটের মধ্যে নিকটিন তো আম ডাক্তার সাহেব ভালো জানবে নিকোটিন আছে সেই নিকোটিনের জন্য কী হয় শ্বাসতে ক্যান্সার হয় আর এটা পরীক্ষিত ব্যাপার যে ভাইরা জেনেছেন এগুলো খান তাহলে তারা নিজের নামসের উপরে অত্যাচার করছে এমন কি এমন অত্যাচার যে যার পরিণাম হচ্ছে মৃত্যু মৃত্যু তো এটা একটা সাংঘাতিক এটা একটা ইয়ে আর কি জুলুম তাই আমি এই সমস্ত মানুষের জন্য আমার খুব আশ্চর্য এবং এটা নিয়ে আমাদের সমালোচনা হয় নন মুসলিমরা অনেকে সমালোচনা করে যে ইসলামের পদ্ধতিতে যে প্রাণী জবাহ করা হয় সেখানে প্রাণীটা অনেকক্ষণ কষ্ট পায় দিয়ে মৃত্যু হয় কিন্তু এর মধ্যে মেডিকেল সায়েন্স আজকে এত সুন্দর থিওরি দিয়েছে जो कुरान् सत्यता तेने बाध्य है आप प्राणी हत्या करी जो रसल्लाम वस्त्रता बसि तेज करार कथा बारो करते खूब तरह गला कटे देवा जाए गला केटे दी पुरो शरियर ब्लाड खूब तीय जाए हार्ट हृदपिंड तक चलते थके पामपिंग होते थे क्यों जे एक झाटकाय प्राणी हत्या हार्ट ब्लक हो जाए ब्लक हो गए सार्कुलेशन बंद हो जाए पुरो ब्लाड्स बाहरे जो पर त्लट हो जाए शर मध्य এবং সেই ব্লাড আমাদের জন্য হারাম এবার প্রাণী ব্যথা কেন অনুভব করে সে ছটপট কেন করে সেটা ব্যথার জন্য নয় স্যার তারা এই কারণে আজকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম এই জুলুমের ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ও আখর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ও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 মহান মহানো না জল কি তো সর্বশ্রেষ্ঠ বানে कत कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख अल आल कुरान आलो कल सन्द साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी डायंग